আব্দুল্লাহ ইবনু আমর রাজুদালানি হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামকে দেখলাম জমরার নিকট তাকে মাসালা জিজ্ঞাসা করা হচ্ছে এক ব্যক্তি জিজ্ঞেস করল হ্যা আল্লাহ রসুল আমি কঙ্কর মারার পূর্বেই কুরবানি করে ফেলেছি তিনি বললেন কঙ্কর মারণ তাতে কোনো ক্ষতি নেই অন্য এক ব্যক্তি জিজ্ঞেস করল হ্যা আল্লাহ রসুল আমি কুরবানি করার পূর্বেই মাথা কামিয়ে ফেলেছি তিনি বললেন কুরবানি করে নাও কোনো ক্ষতি নাই বস্তুত আপ পিচ করার কোনো প্রশ্নই তাকে করা হচ্ছিল बोल करो क्षति नहीं